আবু হুরাইরা রাজতালন হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ সাল্লাম বলেন জুমার দিন মসজিদের দরজায় মালাইকা অবস্থান করেন এবং ক্রমানুসারে পূর্বে আগমনকারীদের নাম লিখতে থাকেন যে সবার পূর্বে আসে সে ওই ব্যক্তির নেয় যে একটি মোটা তাজা উট কুরবানি করে অতপর যে আসে সে ওই ব্যক্তির নেয় যে একটি গাভী কুরবানি করে অতপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারীর নেয় অতপর আগমনকারী ব্যক্তি একটি ডিম দানকারীর নেয় অতপর ইমাম যখন বের হন তখন মালাইকা তাদের খাতা বন্ধ করে দিয়ে মনোযোগ সহকারে ক্ষুদাস শ্রবণ করতে থাকে